সুরা ইউসুফ রহমান রহীম আল্লাহ তালাম এগুলো হচ্ছে একটি সুস্পষ্ট আয়াত আমি একে আরবি নাজিল করেছি যেন তোমরা তা অনুধাবন করতে পারো হে নবী আমি তোমাকে এ কোরআনের মাধ্যমে একটি সুন্দর কাহিনী শোনাতে যাচ্ছি যা আমি তোমার কাছে ওহি হিসেবে পাঠিয়েছি অথচ তার আগ পর্যন্ত कहनी सम्पर्केले सम्पूर्ण बेखबर लोक देर कथा जन यूसुफ पिता हिम्मत एगारोटा चाँद केव अवस्था देखे एक पिता बोल हि हमार स्ने पुत्र तुम्हें तुम्हारे स्वप्न कथा क्योंकि तुम भाई दिओना तुम्हार बिदे षड्रटते शुरू कर কেননা শয়তান মানুষের খোলা খুলি তোমার মালিক তোমাকে নবের জন্য মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা সহ দুনিয়ার জ্ঞান শিক্ষা দেবেন এবং তার তোমার উপর ও ইয়াকুবের সন্তানদের উপর তেমনি ভাবেই পূর্ণ করে দেবেন যেমনি ভাবে এর আগেও তিনি তোমার পূর্বপুরুষ ইব্রাহিম ও ইসাহের উপর তা পূর্ণ করে দিয়েছিলেন নিশ্চয়ই তোমার মালিক সর্বজ্ঞ ও প্রবল প্রজ্ঞাময় ইউসুফ ও তার ভাইদের কাহিনীর মাঝে যারা সত্যানুসন্ধিত তাদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে ববর ববর বো শুরু হয়েছিল ইউসুফের ভাইদের দিয়ে যখন তারা একজন আরেকজনকে বলল আমাদের পিতার কাছে দেখা যাচ্ছে ইউসুফ ও তার ভাই আমাদের চেয়ে বেশি প্রিয় যদিও আমরাই হচ্ছি একটি ভারী দল আসলে আমাদের পিতা ভ্রষ্ট বিভ্রান্তিতে আছেন তাই শয়তান তাদের পরামর্শ দিল ইউসুফকে মেরে ফেল অথবা তাকে কোন এক অজানা জায়গায় নির্বাসনে দিয়ে এসো এরপর দেখবে তোমাদের পিতা দৃষ্টি তোমাদের দিকেই নিবিষ্ট হবে অতঃপর তোমরা আবার সবাই ভালো মানুষ হয়েছেও এর মধ্যে তাদের মধ্যে থেকে একজন বলল না ইউসুফকে তোমরা হত্যা করো না তোমরা যদি সত্যি সত্যি কিছু করতে চাও তাহলে তাকে হয়তো কোনো গভীর কুপে ফেলে দিয়ে আসা যাওয়ার পথে কোনো যাত্রী দল তাকে উঠিয়ে নিয়ে যাবে সিদ্ধান্ত মোতাবেক সবাই পিতার কাছে এলো এবং তারা বলল হে আমাদের পিতা একই হলো তোমার তুমি কি ব্যাপারে আমাদের উপর ভরসা করতে পারছো না অথচ আমরা সবাই হচ্ছি তার শুভাকাঙ্ক্ষী আগামীকাল তাকে তুমি আমাদের সাথে জঙ্গলে যেতে দাও সে আমাদের সাথে ফলমূল খাবে ও খেলাধুলা করবে আমরা নিশ্চয়ই রক্ষণাবেক্ষণ করব সে বলল এটা অবশ্যই আমাকে কষ্ট দেবে যে তোমরা তাকে নিয়ে যাবে তদুপরি আমি ভয় করছি এমন তো হবে না যে বাঘ তাকে এসে খেয়ে ফেলবে অথচ তোমরা তার ব্যাপারে অমনোযোগী হয়ে পড়বে একটি ভারী দলবদ্ধ শক্তি হওয়া সত্ত্বেও যদি তাকে বাঘ এসে খেয়ে ফেলে তাহলে আমরা সত্যি অথর্ব ও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব অতঃপর অনেক বলে করে যখন তারা তাকে নিয়ে গেল এবং তারা তাকে এক অন্ধ কূপে নিক্ষেপ করার ব্যাপারে সবাই সিদ্ধান্ত নিল এবং তারা তাকে কূপে নিক্ষেপ করেও ফেলল তখন আমি তাকে ওহি পাঠিয়ে জানিয়ে দিলাম একদিন এমন আসবে যেদিন তুমি এসব কথা এদের সবাইকে বলে দেবে এরা তো জানেই না এ ঘটনা কার জন্যে কি পরিণাম বয়ে আনবে ইউসুফকে কুয়ায় ফেলে দিয়ে রাতের কিছু অংশ অতিবাহিত হবার পর তারা কাঁটতে কাঁটতে তাদের পিতার কাছে এল। অনুযোগের তারা বলল এলুযোগ আমাদের পিতা আমরা জঙ্গলে দৌড়ের প্রতিযোগিতা দিয়ে দেখতে চেয়েছিলাম আমাদের মধ্যে কে আগে যেতে পারে আমরা ইউসুফকে আমাদের মালসামানা পাহারা দেওয়ার জন্য এগুলোর পাশে রেখে গিয়েছিলাম ইতিমধ্যে একটা নেকড়ে বাঘ এসে তাকে খেয়ে খেলে কিন্তু তুমি তো আমাদের কথা কিছুতেই বিশ্বাস করবে না যত সত্যবাদী আমরা হই না কেন তারা তার জামায় মিথ্যা রক্ত মেঘে নিয়ে এসেছিল তাদের কথা শুনে সে বলল হ্যাঁ তোমরা বরং এটা বলো একটা কথা তোমরা মনে মনে ঠিক করে এনেছ এবং ধরে নিয়েছ তা আমি বিশ্বাস করব সুতরাং এ অবস্থায় পূর্ণ ধৈর্য ধারণ করাই আমার জন্য ভালো তোমরা যে মন গড়া কথা বলছ সে ব্যাপারে আল্লাহ তালাই হচ্ছেন আমার একমাত্র সাহায্যস্থল অতপর ঘটনা এমন হল একটি বাণিজ্যিক কাফেলা সেখানে এল তার একজন পানি সংগ্রাহককে কুয়ার কাছে পাঠালো। সে যখন তার বালতি কুয়ায় নিক্ষেপ করল অতপর সে যখন বালতি টান দিল তখন দেখলো একটি জীবন্ত বালক তাতে বসা সে তখন চিৎকার দিয়ে বলল ওহে হে তোমরা শোনো সুখবর এ তো দেখছি এক কিশোর বালক কাফেলার লোকেরা বাণিজ্যিক পণ্য মনে করে একে লুকিয়ে দিল আসলে আল্লাহ তালা ভালো করে জানতেন যা কিছু এরা তখন করছিল তারা তাকে স্বল্প মূল্যের নির্দিষ্ট কয়েক দেরহামের বিনিময়ে বিক্রি করে দিল বিনা পুঁজির পণ্য এ ব্যাপারে তারা বেশি আশাও করেনি What can't I... মিশরের যে ব্যক্তি তাকে ক্রয় করেছিল সে তাকে নিজ ঘরে এনে তার স্ত্রীকে বলল সম্মানজনকভাবে এর থাকার ব্যবস্থা কর সম্ভবত বড় হয়ে সে কোনোদিন আমাদের উপকারে আসবে অথবা ইচ্ছা করলে তাকে আমরা নিজেদের ছেলেও বানিয়ে নিতে পারি এভাবেই একদিন আমি মিশরের জমিনে ইউসুফকে সম্মানজনক প্রতিষ্ঠা দান করলাম যাতে করে আমি তাকে স্বপ্নের ব্যাখ্যাসহ অন্যান্য বিষয় আশায় সম্পর্কিত জ্ঞান শিক্ষা দিতে পারি আল্লাহ তালা সবসময় সিও রাদাবাস্তবায়নে ক্ষমতা পান যদিও অধিকাংশ মানুষ এ কথাটা জানে না অতপর সে যখন পূর্ণ যৌবনে উপনীত হল তখন আমি তাকে নানারকম প্রজ্ঞা ও জ্ঞান দান করলাম আর আমি এভাবেই নিকার লোকদের পুরস্কার দিয়ে থাকি একদিন এমন হল সে যে মহিলার ঘরে থাকত সে তাকে তার প্রতি অসৎ উদ্দেশ্যে আকৃষ্ট করতে চাইল এবং এ উদ্দেশ্যে সে তার ঘরের দরজাসমূহ বন্ধ করে দিয়ে তাকে বলল এসু আমার কাছে এই অশ্লীল প্রস্তাব শুনে সে বলল আমি থেকে বাঁচার জন্য আল্লা তার কাছে আশ্রয় চাচ্ছি তিনি আমার মালিক তিনি আমার উৎকৃষ্ট আশ্রয় যে আল্লাহ তারা আমাকে আশ্রয় দিয়ে এখানে থাকতে দিয়েছেন তার সাথে এ জুলুম আমি করব কিভাবে তিনি অকৃতজ্ঞ জালেমদের কখনো মুক্তি দেন না সে মহিলা তার প্রতি অসৎ কাজের এরাদা করে ফেলেছিল এবং সেও তার প্রতি একই উদ্দেশ্যে এরাদা প্রায় করেই ফেলত যদি না সে বিশেষ রহমতের নিদর্শন হিসেবে তার মালিকের নিদর্শন প্রত্যক্ষ না করত এভাবেই আমি ইউসুফকে নৈতিকতা উচ্চ মানে প্রতিষ্ঠিত রাখলাম যেন আমি তার থেকে অন্যায় ও অশ্লীলতাপূর্ণ কাজ দূরে সরিয়ে রাখতে পারি অবশ্যই সে আমার নিষ্ঠাবান বান্দাদের একজন অতপর তারা উভয় সম্পূর্ণ ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে দরজার দিকে গেল। ধরতে পেছন দিক থেকে তার জামা টেনে ছিঁড়ে ফেলল এমত অবস্থায় তারা উভয়ই তার স্বামীকে দরজার পাশে দাঁড়ানো অবস্থায় পেল তখন মহিলাটি সিও অভিসি গোপন করার জন্য ইসুককে অভিযুক্ত করে বলল কি শাস্তি হওয়া উচিত সে ব্যক্তির যে ব্যক্তি তোমার স্ত্রীর সাথে অশ্লীল কাজের ইচ্ছা পোষণ করে তাকে হয় জেলে পাঠাতে হবে নতুবা অন্য কোন কঠিন শাস্তি দিতে হবে সে বলল সে মহিলাই আমাকে অশ্লীল কাজের প্রতি আকৃষ্ট করতে চেয়েছিল এ সময় সে মহিলার আপন মধ্যে থেকে একজন এসে সাক্ষী হিসেবে নিজের সাক্ষ্য পেশ করে বলল ইউসুফের জামা তদন্ত করে দেখা যাক যদি তার জামা সম্মুখ ভাগ ছেঁড়া হয়ে থাকে তাহলে বুঝতে হবে অভিযোগের ব্যাপারে সে মহিলা সত্য বলেছে এবং সে ইউসুফ মিথ্যাবাদীদের একজন وإن كان قميطه قد من دبر فكذبت وهو من الصادقين فلما يوسف أحرض عن هذا واستغفر আর যদি তার জামা পেছন দিক থেকে ছেড়া হয়ে থাকে তাহলে বুঝতে হবে সে নারী মিথ্যা কথা বলছে এবং সেই সত্যিবাদীদের একজন অতঃপর এ মূল ভিত্তিতে সে গৃহস্বামী যখন দেখল তার জামা পেছন দিক দিয়ে ছেড়া। তখন সে আসল ঘটনা বুঝতে পেরে নিজের স্ত্রীকে বলল কোন সন্দেহ নেই এটা তোমাদের নারীদের ছলনা আর সত্যি তোমাদের মতো নারীদের ছলনা বড় জঘন্য হে ইউসুফ তুমি এ নিয়ে বাড়াবাড়ি করা ছেড়ে দাও एवं हे नारी तुम्हें तुम्हार जो आल्लर का क्षमा प्रार्थना करो क्यों तुम्हें आसल अपराधी বিষয়টা জানাজানি হয়ে গেলে শহরের নারীরা নিজেদের মধ্যে বলতে লাগলো। আজিজের স্ত্রী তার যুবক গোলামের প্রতি আসক্ত হয়ে পড়েছে তাকে তার গোলামের প্রেম উন্মত্ত করে দিয়েছে আমরা তো দেখতে পাচ্ছি সে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হয়েছে لَن بُرُنَّ نُمُتْ সে মহিলারা যখন ওদের কানাকানি ও ষড়যন্ত্রের কথা শুনল তখন সে ওদের সবাইকে নিজের ঘরে ডেকে পাঠালো। এবং তাদের জন্য একটি মাহফিলের আয়োজন করল রীতি অনুযায়ী প্রত্যেককে খাবার গ্রহণের জন্য এক একটি ছুরি দিল অতঃপর যখন তারা খাবার গ্রহণ করার জন্য ছুরির ব্যবহার শুরু করল তখন সে ইউসুফকে বলল এবার তুমি এদের সামনে বেরিয়ে এসো যখন মহিলারা তাকে দেখল তখন তারা তার গরিমায়ে রূপ যৌবনে অভিভূত হয়ে গেল खबर ग्रहण के निजे हाथ केटे फिलल तरल कि अद्भुत सृष्टि य तो मानूष नए ये एक सम्मान तो फेरस्ता লং তার शे देख शे के के के के शे शे एवं विजयिन भंगी दे महिला तुम्हारा देखे तो व्यक्ति जर बैपारे तुम्हें भर्सना तिरस्कार करके असत किमनाचिए रेखे क्योंकि जाते आदेश करी से अवश्य से कारागारे निक्षिप्त अपमानित महिला दम्भक्तिने से दुआ करल हि हमार मालिक এর আমাকে যে পাপের দিকে আহ্বান করছে তার চাইতে কারাগার আমার কাছে অধিক প্রিয় যদি তুমি আমাকে এদের ছড়না থেকে রক্ষা না করো তাহলে হয়তো আমি ওদের প্রতি আকৃষ্ট হয়ে যাব এবং এভাবে আমিও জাহেরদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব অতপর তার মালিক তার ডাকে সাড়া দিলেন তার কাছ থেকে তিনি মহিলাদের চক্রান্ত সরিয়ে নিলেন নিশ্চয়ই তিনি মাংসের সব ডাক শোনেন এবং তাদের ষড়যন্ত্র সম্পর্কেও তিনি সম্মত আজিজ সহ অন্যান্য লোকদের কাছে এপর এটাই তখনকার মতো সঠিক সিদ্ধান্ত মনে হলো যে তাকে কিছু নির্দিষ্ট সময়ের জন্য হলেও কারাগারে নিক্ষেপ করতে হবে অথচ তারা ইতিমধ্যে তার সৎ চরিত্র যাবতীয় নিদর্শন ভালো করেই দেখে নিয়েছে ঘটনাক্রমে সে সময় তার সাথে আরো দুজন যুবকও একই কারাগারে প্রবেশ করল একদিন ওদের একজন ইসুককে বলল আমি স্বপ্নে দেখলাম আমি আঙুর নিংড়ে তার রস বের করছি অপরজন বলল আমি দেখেছি আমি আমার মাথায় রুটি বহন করছি এবং কিছু পাখিই তা খুঁটে খুঁটে খাচ্ছে উভয় ইসুককে বলল তুমি আমাদের এর ব্যাখ্যা বলে দাম আমরা দেখতে পাচ্ছি তুমি আসলেই একজন ভালো মানুষ নিশ্চিত থাকো এবালা বেলা তোমাদের যে খাবার দেয়া হবে তা তোমাদের কাছে আসার পূর্বেই আমি তোমাদের উভয়কে এর ব্যাখ্যা বলে দেব তবে জেনে রেখো এই যে স্বপ্নের ব্যাখ্যা তা হচ্ছে সে জ্ঞানেরই অংশবিশেষ যা আমার মালিক আমাকে শিক্ষা দিয়েছেন আমি আসলে প্রথম থেকেই তাদের মিল্লাত বর্জন করেছি যারা আল্লাহর উপর ইমান আনে না উপরন্তু তারা আখের এত বিশ্বাস করে না আমি তো আমার পিতৃপুরুষ ইব্রাহিম ইসাহ ও ইয়াকুবের মিল্লাতেরই অনুসরণ করে আসছি ইব্রাহিমের সন্তান ও তার অনুসারী হিসেবে এটা আমাদের শোভা পায় না যে আমরা আল্লাহর সাথে অন্য কিছুকে শরিক করব তাহিদের এ উত্তরাধিকার হচ্ছে আমাদের উপর এবং সমস্ত মানুষের উপর আল্লাহতালার এক মহা অনুগ্রহ কিন্তু আমাদের অধিকাংশ মানুষই এজন্য আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করে না আমার জেলের সাথীরা তোমরাই বলো মানুষের জন্য ভিন্ন ভিন্ন মালিক ভালো না এক আল্লাহ ভালো যিনি মহাপরাকালী তাকে ছেড়ে তোমরা যাদের ইবাদত করছ তা তো নাম মাত্র অজ্ঞতা বশত যা তোমরা ও বাপ বাপদাতারা রেখে দিয়েছ অথচ আল্লাহতালা এ ব্যাপারে তাদের সাথে কোন দলিল প্রমাণ নাজিল করেননি মূলত আইন বিধান জারি করার অধিকার একমাত্র আল্লাহ আল্লাহতালারই আর এ বিধানের পরেই তিনি আদেশ দিচ্ছেন তোমরা আল্লাহ তালা ছাড়া অন্য কারো গোলামি করবে না কারণ এটাই হচ্ছে সঠিক জীবন বিধান কিন্তু মানুষদের অধিকাংশই এটা জানে না হে আমার জেলে সাথে এবার তোমরা স্বপ্নের ব্যাখ্যা শোনো তোমাদের একজন সম্পর্কে কথা হচ্ছে সে তার মালিককে শরাব পান করাবে আর অপরজন যার মাথা থেকে পাখি খুঁটে খুঁটে রুটি খাচ্ছিল তার সম্পর্কে কথা এই যে অচিরেই সে সুল বৃদ্ধ হবে এটা হচ্ছে সে বিষয়টি ব্যাখ্যা যা তোমরা উভয় জানতে চাচ্ছ কিন্তু তার ফসলা করা হয়ে গেছে তাদের মধ্যে যার ব্যাপারে সে মনে করেছে সে মুক্তি পেয়ে যাবে তাকে উদ্দেশ্য করে সে বলল তুমি যখন মুক্তি পাবে তখন তোমার মালিকের কাছে আমার সম্পর্কে বলো আমি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারি কিন্তু সে মুক্তি পাওয়ার পর শয়তান তাকে তার মালিকের কাছে ইউসুফের প্রসঙ্গে বলার কথা ভুলিয়ে দিল ফলে কয়েক বছর সময় ধরে সে কারাগারেই পড়ে থাকলো। । তার পারিসব্দের বলল আমি স্বপ্নে দেখলাম সাতটি মোটা গাভি সাতটি পাতলা গাধিকে খেয়ে ফেলছে আরো দেখলাম সাতটি সবুজ ফসলের শীষ আর শেষের সাতটি দেখলাম শুকনো হে আমার দরবার প্রধানরা তোমরা আমাকে প্রশ্নের ব্যাখ্যা বলে দাও যদি তোমরা কেউ স্বপ্নের ব্যাখ্যা জানো তারা বলল হে রাজন এ তো হচ্ছে এক অর্থহীন স্বপ্ন আমরা এ ধরনের অর্থহীন স্বপ্নের ব্যাখ্যা জানি না যে দুজনের একজন কারাগার থেকে মুক্তি পেয়েছিল দীর্ঘদিন পর তার ইউসুফের কথা স্মরণ হলো। সে দরবারি লোকদের কথাবার্তা শুনে বলল আমি এক্ষুনি তোমাদের এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিচ্ছি তোমরা আমাকে কারাগারে ইউসুফের কাছে পাঠিয়ে দাও কারাগারে গিয়ে সে বলল হে ইউসুফ হে সত্যবাদী তুমি আমাদের সাতটি মোটা গাভী সাতটি পাতলা গাভীকে খেয়ে ফেলছে এবং সাতটি সবুজ শ্যামল ফসলের শীষ অপর সাতটি শুকনো শীষ এ স্বপ্নটির ব্যাখ্যা বলে দাও ज व्याख्या मानुष्ठ फिर जो एर फा तुम मर्यादा सम्पर्व এস্বপ্নের ব্যাখ্যা ও সে সম্পর্কে তোমাদের করণীয় হচ্ছে তোমরা ক্রমাগত সাত বছর ফসল ফলাতে থাকবে এ সময় প্রচুর ফসল হবে অতঃপর ফসল তোলার সময় আসলে তোমরা যে পরিমাণ ফসল তুলতে চাও তার মধ্যে থেকে সামান্য অংশ তোমরা খাবারের জন্য রাখবে তা বাদ দিয়ে বাকি অংশ শীত সমেত রেখে দেবে এতে করে ফসল বিনষ্ট হবে না এরপর আসবে সাতটি কঠিন খরার বছর যাই এর আগের কয় বছরের গোটা সঞ্চয়ই খেয়ে ফেলবে তাছাড়া যা তোমরা জমা করে থাকবে সামান্য পরিমাণ যা তোমরা বীজের জন্য অতঃপর একটি বছর এমন আসবে যখন মানুষের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করা হবে সে বছর তারা প্রচুর আঙুরের রসও বের করবে যখন বাচ্চাকে ব্যাখ্যা বললো। তখন আগ্রহের সাথে বলল ইউসুফকে আমার সামনে নিয়ে এসো যখন শাহিদ উদ তার কাছে এই খবর নিয়ে কারাগারে এলো, তখন সে বলল আমি অনুকম্পায় মুক্তি চাই না আমার বিরুদ্ধে আনিত অভিযোগ আগে প্রমাণিত হোক তুমি বরং তোমার মালিকের কাছে ফিরে যাও এবং তাকে জিজ্ঞেস করো সে নারীতে সঠিক ঘটনা কি ছিল যারা প্রকাশ্য মজলিষে নিজেদের হাত কেটে ফেলেছিল যদিও আমি জানি আমার মালিক তাদের চক্রান্ত সম্পর্কে সম অবগত ছিলেন কিন্তু আমার মুক্তির আগেই আমার নির্দোষিতার ঘোষণা একান্ত প্রয়োজন এরপর বাদশা নারীদের দরবারে তলব করল এবং তাদের জিজ্ঞেস করল ঠিক ঠিক আমাকে বলতো সেদিন তোমাদের কি হয়েছিল যেদিন তোমরা ইউসুফের কাছ থেকে অসৎ কর্মকামনা কামনা করেছিল তারা বলল আশ্চর্য আল্লাহ তালার মাহাত্ম আমরা তো তার মধ্যে কোনো পাপই দেখতে পাইনি এ কথা শুনে আজিদের স্ত্রী বলল এখন যখন সত্য প্রকাশিত হয়েই গেছে তখন আমাকেও বলতে হয় আসলে আমি তার কাছে অসৎ কাজ কামনা করেছিলাম অবশ্যই সে ছিল সত্যবাদী শাহী তদন্তের খবর শুনে ইসুফ বলল এটি আমি এজন্যে করতে বলেছিলাম যেন সে বাদশাহ জেনে নিতে পারে আমি আজিদের অবর্তমানে তার আমানতের কোনো খেয়ানত করিনি কেননা আল্লাহতালা কখনো খেয়ানতকারীদের সঠিক পথ দেখান না One তবে আমি আমার ব্যক্তি সত্ত্বাকেও নির্দোষ মনে করি না কেননা মানুষের প্রবৃত্তি হমেশাই মন্দ্রবণ কিন্তু তার কথা আলাদা যার প্রতি আমার মালিক দয়া করেন অবশ্যই আমার মালিক আমার ওপর ক্ষমাশীল ও পরম দয়ালু বাদশা বলল ইউসুফকে আমার কাছে হাজির কর। আমি তাকে একান্তভাবে আমার নিজের করে রাখব ইউসুফকে আনার পর যখন বাদশাহ তার সাথে কথা বলল তখন সে বলল আজ সত্যি সত্যি আমাদের সবার কাছে একজন সম্মানী ও বিশ্বস্ত ব্যক্তি বলে প্রমাণিত হলে সে বাদশাহ বলল যদি তুমি আমাকে বিশ্বস্তই মনে করো তাহলে রাজ্যের এ বিশৃঙ্খল খাদ্য ভান্ডারের উপর আমাকে নিযুক্ত করো আমি অবশ্যই একজন বিশ্বস্ত রক্ষক ও অর্থ মটে তাকে দেশের ভাণ্ডারের দায়িত্বশীল নিযুক্ত করার পর আল্লাহ তারা বললেন এবং এভাবেই আমি ইউসুফকে মিশরের ভূখণ্ডে ক্ষমতা দান করলাম সে দেশের যথা ইচ্ছা বসবাস করতে পারবে আর আমি যাকে চাই তার কাছে আমার রহমত পৌঁছে দিই আমি কখনো নিককার লোকদের পাওনা বিনষ্ট করি না যারা আল্লাহর উপর ইমান আনে এবং তাকে ভয় করে তাদের জন্য তো আখেরাতের পাওনা রয়েছে যা অনেক উত্তম ইউসুফের ভাইরা পরিবারের রসদ কেরার জন্য মিশরে এবং একদিন তার সামনেও হাজির হল সে তাদের কিন্তু তারা তাকে চিনতে পারল না যখন সে তাদের রসদের যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করে দিল তখন সে তাদের বলল এর পর যদি আবার আসো তাহলে তোমরা তোমাদের পিতার কাছ থেকে তোমাদের বইমাত্র ভাইটিকে নিয়ে আমার কাছে আসবে তোমরা কি দেখতে পাও না আমি মাথা হিসাব করে পূর্ণ মাত্রা নেপে মেপে রসদ দিই তাছাড়া आम तक उत्तम अतिथिपरायण व्यक्ति बटे তবে যদি তোমরা আগামীবার তাকে নিয়ে আমার কাছে না আসো তাহলে আমার কাছে তোমাদের জন্য আর কোন রসদ থাকবে না সে অবস্থায় তোমরা আমার কাছেও ঘেসো না তারা বলল এ বিষয়ে আমরা তার পিতাকে অনুরোধ করে সম্মত করব আমরা অবশ্যই এ চেষ্টা করব সে তার রসদ কর্মচারীদের বলল এ লোকদের মূলধন তাদের মালপত্রে ভেতরে রেখে দাও যাতে করে ওরা তাদের আপন কাছে ফিরে গেলে এটা জানতে পারে হতে পারে এ লোভে তারা আবার ফিরে আসবে যখন তারা তাদের পিতার কাছে ফিরে গেল তখন তারা বলল হি আমাদের পিতা আমাদের ভবিষ্যতে রসদ বন্ধ করে দেওয়া হয়েছে অতএব তুমি আমাদের ভাইকে আমাদের সাথে যেতে চাও যাতে করে আমরা তার ভাগ সহ ওজন করে রসদ আনতে পারি অবশ্যই আমরা তার হেফাজত করব আমি কি তার ব্যাপারে তোমাদের উপর সেভাবে ভরসা করব যেভাবে ইতিপূর্বে তার ভাইয়ের ব্যাপারে আমি তোমাদের উপর ভরসা করেছিলাম হ্যাঁ তালাই হচ্ছেন উত্তম রক্ষক এবং তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালি অতঃপর তারা যখন মালপত্র খুলল তখন তারা তাদের মূলধন যা দিয়ে রসদ খরিদ করেছিল দেখতে পেল তা তাদের পুরোপুরি ফেরত দেয়া হয়েছে এটা দেখে তারা বলল হে আমাদের পিতা এর চাইতে বেশি মহানুভবতা আমরা আর চাইতে পারি দেখো আমাদের মূলধনও আমাদের ফেরত দেয়া হয়েছে এবার অনুমতি দাও আমরা ভাইকে নিয়ে যাই এবং আমরা আমাদের পরিবারের জন্য রসদ নিয়ে আসি আমরা আমাদের ভাইয়ের হেফাজত করব এবং ভাইয়ের কারণে আমরা অতিরিক্ত একটি উট বোঝাই করে রসদও আনতে পারব এবার আমরা যা এনেছি এটা তো ছিল পরিমাণে নিতান্ত কম সে বলল আমি কখনোই তাকে তোমাদের সাথে পাঠাবো না যতক্ষণ না তোমরা আল্লাহ নামে আমাকে অঙ্গীকার দেবে যে তোমরা অবশ্যই তাকে আমার কাছে ফিরিয়ে আনবে তবে হ্যাঁ কোথাও যদি তোমরা নিজেরাই সমস্যায় পরিবেষ্টিত হয়ে যাও তাহলে তা হবে ভিন্ন কথা অতঃপর যখন তারা তার কাছে তাদের অঙ্গীকার পেশ করল তখন সে বলল মনে রেখো আমরা যা কিছু এখানে বললাম আল্লাহতালাই তার ওপর চূড়ান্ত কর্মবিধায়ক হয়ে থাকবেন সে বলল হে আমার ছেলেরা তোমরা মিশরে পৌঁছে কিন্তু এক দরজা দিয়ে নগরে প্রবেশ করোনা বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে তাহলে তোমাদের দেখে কারো হিংসা সৃষ্টি হবে না মনে রাখবে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আমি তোমাদের কোনো কাজেই আসব না বিধান জারি করার কাজ শুধু আল্লাহ তালার জন্য নির্দিষ্ট আমি সর্বদা তাঁরই উপর নির্ভর করি প্রতিটি মানুষ যারা ভরসা করে তাদের উচিত শুধু আল্লাহর উপরেই ভরসা করা পদ্মী হৈ তু অনু মচ নিন শিল O grand তারা মিশরে ঠিক সেভাবেই প্রবেশ করল যেভাবে তাদের পিতা তাদের আদেশ করেছিল মূলত আল্লাহ তালার ইচ্ছার সামনে এটা কাজে আসেনি তবে হ্যাঁ এটা ছিল ইয়াকুবের মনের একটি ধারণা যা সে পূর্ণ করে নিয়েছিল অবশ্যই সে ছিল অত্যন্ত জ্ঞানী ব্যক্তি কারণ তাকে আমি জ্ঞান শিক্ষা দিয়েছিলাম যদিও অধিকাংশ মানুষ তা জানে না যখন তারা ইউসুফের কাছে হাজির হল তখন সে তার নিজ ভাইকে তার পাশে বসার জায়গা দিল एक देखो तु? तुम भाई यूसुफ एरा इजावत तुम जाचुचे तुम मन कष्टा অতপর সে যখন তাদের রসদপত্রের ব্যবস্থা চূড়ান্ত করে দিল তখন সবার অজান্তে তার ভাইয়ের মালপত্রের মধ্যে সে একটা রাজকীয় পানপাত্র রেখে দিল एरपर जखा मालपत नहीं रवना दिल तक पेचन थे के एक जन आहवानकारी डे बढ़ल हे काफेला जी दल शाही पानपत्र चोरी हो गर चो चोर कालू वा ক oh. একটু এগিয়ে এলো এবং জিজ্ঞেস করলো। কি জিনিস যা তোমরা হারিয়েছ তারা বলল আমরা রাজার পানপাত্র হারিয়েছি যে ব্যক্তি তা খুঁজে আনবে তার জন্য উট বোঝায় রসদ দেওয়ার ব্যবস্থা থাকবে এবং আমি তার জামিন থাকবো একথা শুনে তারা বলল আল্লাহর শপথ তোমরা ভালো করেই কথা জানো আমরা তোমাদের দেশে কোনো রকম বিপর্যয় সৃষ্টি করতে আসেনি উপরন্তু আমরা চোরও নই লোকেরা বললো যদি তল্লাশি নেওয়ার পর তোমরা মিথ্যা প্রমাণিত হও তাহলে যে চুরি করেছে তার শাস্তি কি হবে তারা বলল যার মাল সামালের ভেতর সে পানপাত্রটি পাওয়া যাবে সে নিজেই হবে নিজের শাস্তি আমরা তো আমাদের শরীয়তে জালেমদের এভাবে শাস্তি দিয়ে থাকি সে তার নিজ ভাইয়ের মালপত্রের তল্লাশির আগে ওদের মালপত্র দিয়ে তল্লাশি করতে শুরু করলো। অতঃপর তার ভাইয়ের মালপত্রের ভেতর থেকে সে চুরি হয়ে যাওয়া রাজকীয় পানপত্রটি বের করে আনল এভাবেই ইউসুফের জন্য আমি তার ভাইকে কাছে রাখার একটা কৌশল শিক্ষা দিয়েছিলাম নতুবা মিশরের রাজার আইন অনুযায়ী সে তার ভাইকে চাইলেই রেখে দিতে পারতো না হ্যাঁ আল্লাহ তারা যদি চান তা ভিন্ন কথা আমি যাকেই চাই তার মর্যাদা বাড়িয়ে দিই প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির ওপরেই রয়েছেন অধিকতর জ্ঞানী সত্তা যা বৃহত্তর জ্ঞানকেই পরিবেশন করে আছে যখন বস্তুটি পাওয়া গেল তখন তারা বলল যদি সে চুরি করেই থাকে তাহলে এতে আশ্চর্যজনক হওয়ার কিছু নেই এর আগে তার ভাইও তো চুরি করেছিল নিজের সম্পর্কে এত জঘন্য কথা শুনেও কিন্তু ইউসুফ প্রকৃত ব্যাপার নিজের মনে গোপন করেই রাখল আসল ঘটনা যা তা কখনো তাদের কাছে প্রকাশ করল না মনে মনে শুধু এটুকুই সে বলল তোমাদের অবস্থা তো হচ্ছে আরো নিকৃষ্ট তোমরা আমাদের সম্পর্কে যা বলছ সে ব্যাপারে আল্লাহাল ভালো জানেন জি এ ব্যক্তি যাকে তুমি ধরে রেখেছো তার পিতা বেঁচে আছে সে অতিশয় বৃদ্ধ সুতরাং এর জায়গায় তুমি আমাদের একজনকে দেখে দাও আমরা দেখতে পাচ্ছি আসলেই তুমি মহানুভব ব্যক্তিদের একজন সে বলল আল্লাহতালা আমাকে ক্ষমা করুন যার কাছে আমরা আমাদের হারানো মাল পেয়েছি তাকে বাদ দিয়ে অন্য কাউকে রেখে দেব কি করে এমনটি করলে আমরা তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব ان أثوم منه خلون جن অতঃপর তারা যখন তার কাছ থেকে সম্পূর্ণ নিরাশ হয়ে পড়ল তখন তারা একাকে বসে নিজেদের মধ্যে সলা পরামর্শ করতে লাগল তাদের মধ্যে যে বয়সে বড় ছিল সে বলল আচ্ছা তোমরা কি এটা জানো না তোমাদের বৃদ্ধ পিতা তোমাদের কাছ থেকে আল্লাহ নামে অঙ্গীকার নিয়েছিলেন তাছাড়া আগে ইউসুফের ব্যাপারেও তোমরা কত বড় অন্যায় করেছিলে আমি তো কোনো অবস্থাই এ দেশ থেকে নড়ব না যতক্ষণ না আমার পিতা আমাকে তেমন কিছু করতে অনুমতি দেন কিংবা আল্লাহ আমার জন্য সুন্দর কোনো একটা ব্যবস্থা করে না দেন মূলত আল্লাহ হচ্ছেন সর্বোত্তম ফারী বয়সে বড়টিও তাদের বলল তোমরা বরং তোমাদের পিতার কাছে ফিরে যাও এবং তাকে বলো হে আমাদের পিতা তোমার ছেলে বাদশার পানপাত্র চুরি করেছে আমরা তো সেটুকুই বর্ণনা করি যা আমরা জানতে পেরেছি আমরা তো গায়বের খবর সংরক্ষণ করতে পারি না তোমার বিশ্বাস না হলে যে জনপদে আমরা অবস্থান করেছি তাদের কাছে জিজ্ঞেস করুন ए काफिल्का जिज्ञेस करक जरूर एकत्रे आ सत्य कथा बो সে ফিরে পিতাকে তারা এভাবেই বলল কথাগুলো শুনে সে বলল আসলে তোমাদের মন তোমাদের সুবিধার জন্য একটা কথা বানিয়ে নিয়েছে এবং তাই তোমার আমাকে বলছ অতপর সবরই হচ্ছে উত্তম পন্থা আল্লাহতালার অনুগ্রহ থেকে এটা খুব দূরে নয় তিনি হয়তো ওদের সবাইকে একত্রেই একদিন আমার কাছে এনে হাজির করবেন অবশ্যই আল্লাহ আল্লাহতালা সর্বজ্ঞ ও প্রজ্ঞাময় কুশলী সে ওদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিল এবং নিজে নিজে বলল হাই ইউসুফ তুমি এখন কোথায় শোকের কারণে তার চোখ সাদা হয়ে গেছে সে নিজেও ছিল দারুণভাবে পিতারে অবস্থা দেখে তারা ক্লিষ্ট আল্লাহর কসম তুমি তো দেখছি শুধু ইউসুফের কথাই মনে করে যাবে যতক্ষণ পর্যন্ত না তার চিন্তায় তুমি মোমস্য হয়ে যাবে কিংবা তার চিন্তায় তুমি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে সে আরো বলল আমি তো আমার অসহনীয় যন্ত্রণা আমার দুশ্চিন্তাজনিত অভিযোগ আল্লাহ আল্লাহতালার কাছে নিবেদন করি এবং আমি নিজে আল্লাহর কাছ থেকে তার কথাবার্তা যতটুকু জানি তোমরা তা জানো না হে আমার ছেলেরা তোমরা মিশরে যাও এবং ইউসুফ ও তার ভাইকে আরেকবার তালাশ করো তালাশ করার সময় তোমরা আল্লাহ তালার রহমত থেকে মোটেই নিরাশ হই না আল্লাহ তালার রহমত থেকে তো শুধু কাফেররাই নিরাশ হতে পারে তারা যখন পুনরায় তার কাছে হাজির হল তখন তারা বলল হে আজিজ আমাদের পরিবার পরিজন দুর্ভিক্ষের কারণে বিপন্ন হয়ে পড়েছে এবার আমরা সামান্য কিছু পুঁজে এনেছি এটা গ্রহণ করে আমাদের পূর্ণ মাত্রায় রসদ দান করার ব্যবস্থা করুন মূল্য হিসেবে নয় বরং এটা আমাদের বিপন্ন মনে করে দান করুন যারা দান খয়রাত করে আল্লাহ তালা তাদের পুরস্কৃত করেন দের এই আকুতি শুনে সে বলল তোমরা কি জানো তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে কি আচরণ করেছিলে কত মূর্খ ছেলে তোমরা তখন से बोल हाँसुफ और एनेबाणी सत्य कथा जेको व्यक्ति आचरण कर जेनेल्ला कैर मानुषा करना बल आल्लासम आज आल्ला तला निश्चय तुम्हें प्राधान्य दिए आसले अपराधी divine. কথা শুনে বলল আজ তোমাদের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করে দিন কেননা তিনি সব দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ এখন তোমরা আমার গায়ের এই জামাটি নিয়ে যাও এবং একে আমার পিতার মুখমণ্ডলীর উপর রেখো দেখবে তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পাবেন অতপর তোমরা তোমাদের সমস্ত পরিবার পরিজনদের দিয়ে আমার কাছে চলে এসো এদিকে এই কাফেলা যখন মিশা থেকে বেরিয়ে পড়ল তখন তাদের পিতা আপন যদের উদ্দেশ্য করে বলতে লাগল তোমরা যদি সত্যিই আমাকে অপ্রকৃতিস্থ মনে না করো তাহলে আমি তোমাদের বলবো। আমি যেন চারিদিকে ইউসুফের গন্ধ পাচ্ছি ওখানে যারা হাজির ছিল তারা বলল আল্লাহর কসম তুমি তো এখনও তোমার সে পুরনো বিভ্রান্তিতে পড়ে রয়েছ অতঃপর সত্যিই যখন ইউসুফের জীবিত থাকা খবর নিয়ে সুসংবাদ বাহক তার কাছে উপস্থিত হল এবং ইউসুফের কথা অনুযায়ী তার জামাটি তার মুখমণ্ডলে রাখল তখন সাথে সাথেই সে দেখা শক্তি ফিরে পেল উৎফুল্ল হয়ে এবার সে বলল আমি কি তোমাদের কথা বলিনি আমি আল্লাহর কাছ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না অপরাধ করেছি তুমি আল্লাহর কাছে আমাদের গুণা ক্ষমা প্রার্থনা করো সত্যি আমরা বড় গুণাকার সে বলল অচিরেই আমি তোমাদের গুণার মার্জনার জন্যে আমার মালিকের কাছে দোয়া করব অবশ্যই তিনি ক্ষমাশীল ও পরম দয়াল অতঃপর যখন তারা সবাই ইউসুফের কাছে মিশরে চলে এল তখন সে তার পিতামাতাকে সম্মানের সাথে নিজের পাশে স্থান দিল এবং তাদের স্বাগত জানিয়ে সে বলল তোমরা সবাই এবার আল্লাহর ইচ্ছায় নিরাপদে বিষয়ে প্রবেশ সেখানে যাওয়ার পর সে তার পিতা মাতাকে সময় ইউসেফের তার অতীত হ্যাঁ আমার পিতা এ হচ্ছে আমার ইতিপূর্বেকার সে স্বপ্নের ব্যাখ্যা আজ আমার মালিক যা সত্যে পরিণত করেছেন তিনি আমাকে জেল থেকে বের করে আমার উপর অনুগ্রহ করেছেন তিনি তোমাদের বড়ভূমির আর এক প্রান্ত থেকে मेहरबानी करतान भाई मध्यकार सम्पर्क खराब कर गभर चक्रांत कर दया करेंत्य निपुणत अंजाम दें निश्चय सर्वज्ञ और प्रबल प्रज्ञा म তুমি আমার একমাত্র অভিভাবক দুনিয়াতেও এবং আখেরাতেও একজন অনুগত বান্দা হিসেবে তুমি আমার মৃত্যু দিও এবং পরকালে আমাকে নিগ্কার মানুষদের দলে সামিল করো এটি ইউসের কাহিনী যা আমি তোমাকে শোনালাম তা হচ্ছে তোমার অদেখা ঘটনাসমূহের একটি এটা আমি তোমাকে ওহির মাধ্যমেই জানিয়েছি নতুবা তারা যখন ইউসুফের বিরুদ্ধে তাদের পরিকল্পনা চূড়ান্ত করছিল এবং তারা যখন তার বিরুদ্ধে যাবতীয় ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল তখন তুমি তো সেখানে হাজির না। এ সত্ত্বেও অধিকাংশ মানুষের অবস্থা হচ্ছে যত দলিল প্রমাণই দেয়া হোক না কেন তারা কখনো ইমান আনার মতো নয় অথচ তুমি তো তাদের কাছ থেকে এই দাওয়াত ও তবলিগের জন্য কোন পারিশ্রমিক দাবি করছে না তাছাড়া এ দুনিয়া জাহানের অধিবাসীদের জন্য একটি নসিহত বই তো নয় এ আকাশমন্ডলী ও জমিনে আল্লাহর কুদরতের কত বিপুল পরিমাণ নিদর্শন রয়েছে যার উপর দিয়ে মানুষ প্রতিনিয়ত অতিবাহন করে কিন্তু তারা তার প্রতি ক্ষমাহীন উদাসীন থাকে তাদের অধিকাংশ মানুষই আল্লাহ তালার উপর ইমান আনে না तब ए विषय निर्भर हठाकर तरह आल्ला सर्वग्रास आजब शास्ति कि आकस्मिक क्या आपत अथचाना এতে তুমি বলে দাও এ হচ্ছে আমার পথ আমি মানুষদের আল্লাহর দিকে আহ্বান করি আমি ও আমার অনুসারীরা পূর্ণাঙ্গ সচেতনতার সাথেই এই পথে আহ্বান জানাই আল্লাহতালা মহান পবিত্র এবং আমি কখনো মসজিদদের অন্তর্ভুক্ত নই I'm uh -huh. uh -huh. uh -huh. আগে বিভিন্ন জনপদে যত নবী আমি পাঠিয়েছিলাম তারা সবাই তোমার মতো মানুষই ছিল আমি তাদের উপর ওহিনাজ করতাম এরা কি আমার জমির পরিভ্রমণ করেনি করলে অবশ্যই তারা দেখতে পেত এদের পূর্বেকার লোকদের কি ভয়াবহ পরিণাম হয়েছিল সত্য কথা হচ্ছে আখেরাতের ঠিকানা তাদের জন্যই কল্যাণ নয় যারা নবীদের পথে চলে তা অবলম্বন করেছে পূর্ববর্তী মানুষদের পরিণাম দেখেও কি তোমরা কিছু অনুধাবন করবে না আগেও মানুষ নবীদের মিথ্যা করত এমনকি নবীরা কখনো কখনো নিরাশ হয়ে যেত তারা মনে করত তারা বলছে সাহায্যের মিথ্যাবাদী হয়ে যাবে। তখন হঠাৎ প্রতিশ্রুতিতেই তাদের কাছে আমার সাহায্য এসে হাজির হল তখন আমি যাকে চাইলাম তাকে শুধু আজাব থেকে নাজাদ দিলাম আর নাফারমান জাতের উপর থেকে আমার আজাব কেউই রোধ করতে পারে না यह जति समूह कहते ज्ञानवान मानुष्टर अनेक शिक्षा रही है कुरान य गल्प नए बर ए हे स्पष्ट समर्थन जो असमानी के तब तक आगे मजूद रही रही है प्रति विषय विस्तारित सठीक व्याख्या सर्वोपरि ए रही ईमानदार मानुष्टर हिदायत और रम्मत